আমি আলহামদুলিল্লাহ আমরাও সবাই বেশ ভালো আলহামদুলিল্লাহ আসলে দেবার পরিচয় কিছুই নেই আমার নাম মনোয়ার হোসেন পরিচিত তো পড়াশোনা থেকে পড়াশোনা করা পাশাপাশি আহ আমি সরকারি মাদ্রাসা থেকে এরপরে আমি আহ ইমামতি দিয়ে আমার জীবন শুরু হয় এবং এখন পর্যন্ত দুই হাজার আমি দাও করা শুরু করেছি এর তো মনে সালে এরপরে থেকে পর্যন্ত এখন পর্যন্ত আমি ইয়াতে আছি আর কি। এখন পর্যন্ত আমি হিমামতি দায়িত্বে আছি তো বিভিন্ন জায়গা থেকে আমার লাইফটা শুরু হয়েছিল ইমামতির ক্ষেতপত্রা শুরু হয়েছিল ফরিদপুর থেকে একটা বিদেশী সংস্থা ছিলেন আল বাংলাদেশ ফুর কান আহ সেখান থেকে আমার আহ ক্ষেতপত্রা শুরু হয় পরে এটা দিয়ে ফরিদপুর থেকে গাইবান্ধা গাইবান্ধা থেকে আমি ২০০৮ সালে এটা ছেড়ে দিই আহ বগুড়া বায়ুর রহমান সেন্ট্রাল মসজিদের আমি চলে আসি তখন ছেড়ে দিই এরপরে দুই সালে আমি সেখান থেকে আবার ঢাকায় এসেছি এখন আমি বাণিধরা কেন্দ্রীয় মসজিদের ইমাম এবং দায়িত্ব পালন করছি পাশাপাশি সমাজের বিভিন্ন কাজ করার জন্য বিভিন্ন বিষয়গুলো নিয়ে কাজ করে যাচ্ছি বিশেষ করে শিক্ষা শিক্ষা এবং সেবা এই বিষয়টা খুবই শিক্ষা এবং সেবার করে যাচ্ছি আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠা করেছি এবং মাদ্রাসার পড়া এবং পড়ার ধরনগুলো নিয়ে আমি বিশেষভাবে কাজ করি যে পঠন পঠন পদ্ধতি সিলেবাসের বিষয়টাও আমি খুব নজর রাখি আমি আপনি যদি বগুড়া যেয়ে থাকেন এবং বগুড়ার কেন্দ্রীয় অর্থাৎ একেবারে শহরের ভিতরে যেয়ে থাকেন সাতনাথা আচ্ছা আপনি তাহলে বাইতল মোকাব্দি করে এই মসজিদটা করা হয়েছে এটা মসজিদটার প্রধানীতন চার দলীয় যে সরকার থাকা কালীন প্রত্যক্ষ সহযোগিতায় তার নিজের ইচ্ছায় যেন শুনেছিলাম যে বাড়ি করার আগে সে যেন সেখানে একটা ভালো মসজিদ করে বা মসজিদ থাকা উচিত এই কারণে সে আমাকে বললো যে এরপরে আমি মসজিদটা শুরু করি কিন্তু দুঃখজনক বিষয় হলো যে উনি মনে করেছে সময় শেষ হয়ে যায় পরে ইতিহাসটা এর পরের ইতিহাসটা আপনাদের জানা তো পরে আর উনি এটা নিজ উদ্বোধন করতে পারেনি বগুড়া স্থানীয় প্রশাসন ইসলামিক ফাউন্ডেশন দায়িত্ব নিয়ে এটা আগামী সরকারের সময় আমি ওখানে আলমদের মধ্যে আল্লাহ আমাকে ওখানে কাজের দায়িত্ব দিয়েছিলাম আলহামদুলিল্লাহ আচ্ছা আমি মনে হয় ওই মসজিদে নামাজ একবার ছিলেনা আমি যাইনা আলহামদুল্লাহ হম আচ্ছা তো মেইনলি যে কারণে আসলে আপনাদের আপনাকে আজকে আমাদের এই পডকাস্টটা ডাকলাম এটা কারণটা হচ্ছে একটা একটা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 আলেমদের ব্যাপারে মানুষ কি ভাবতেছে এবং আলেমনা দিবে ঘটনার পর যে কারণে বিষয়টা একটা সেন্সিটিভ একটা অবস্থা হয়ে গেছে আমাদের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 ইতিহাসের বিশ্লেষণে ইতিহাসের বিশ্লেষণে পাঠক তখন তখনকার যারা ইতিহাস পড়বে আকে থেকে পঞ্চাশ বছর একশো বছর পর তখন পাঠক কিন্তু কাউকে ছেড়ে দেবে না সত্য যেটা আচ্ছা তো আলোচনায় আমরা প্রবেশ করতে পারি আমরা একটু কথাটা আমি বললাম যে এক এক রকমের ব্যাখ্যা দেওয়া হচ্ছে এই বিষয়টা নিয়ে যেমন যারা সনদের পক্ষে তারা বলছেন না এখানে আলেমদের সমর্থন আদায় করছে বিকজ তারা একটা নির্বাচনের একটা ইয়ে এখানে নির্বাচনের সময় আসছে তারা একটা এখান থেকে সমর্থন চায় বা মানুষের সামনে দেখাতে চায় যে আলেমা সাথে আছে এরকম আরো ক্রিটিসাইজ করা আরো জায়গা থাকতে পারে যেমন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 এই জিনিসটা নিয়ে আসলে আহ একটা একটা মানুষের একটা বিতস্রদ্ধার একটা ভাব যে একটা আস্থার একটা ভাব তৈরি হয়েছে যে না কারা আমাদের আলেম ওনারা কি করতেছে এই ধরনের একটা বিষয় আমরা দেখতেছি তাই না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 আর আমি এটা পাবো ন্যায্য দাবি ওই রকম থাকে না এখানে আরো কিছু বিষয় সনদের গভর্নমেন্ট বিষয়টাকে একদম একটা পিওর গভর্নমেন্ট প্রসিজিয়ার হিসেবে রাখেন এবার সেখান থেকে একটা ফায়দা নিতে চাচ্ছে ডেফিনেটলি এবং এখানে আলেমদের মধ্যে কারো কারো কথাবার্তা শুনে মনে হচ্ছে তারা সমর্থন করতে অনেক ইচ্ছুক আপনি বিষয়টাকে আহ কিভাবে ব্যাখ্যা করেন বা আমরা কিসের স্বীকৃতি নিল এই প্রশ্নের উত্তর আপনাকে আমাদের দেখতে হবে কিসের স্বীকৃতি দিল তারা যে হ্যাঁ আমরা শিক্ষিত বা আমাদের মাস্টার আমাদের আমরা বেলা করেছি আপনি স্বীকৃতি কার কাছ থেকে নিলেন একটা গভর্নমেন্টের কাছে প্রতিষ্ঠিত একটা গভর্নমেন্টের কাছ থেকে আপনি স্বীকৃতি নিলেন এই স্বীকৃতি নেওয়ার দ্বারাই কিন্তু আপনি জায়গায় কিন্তু কিভাবে সরে যে এটা খুবই খুবই বাস্তব কথা যে বর্তমান প্রচলিত সরকার আমাদের দেশে শুধু আহ সরকার না আওয়ামী লীগ সরকার না আমাদের দেশটা এখানে বসে আজকে আওয়ামী লীগ আছে আরেকদিন হচ্ছে অন্য দল আসবে অন্য দল চলেছে এই যে সরকার পদ্ধতি বা এই যে রাষ্ট্র পদ্ধতি বলেন বা না বলে ওদিকে আমি পরে যাচ্ছি গণতান্ত্রিক গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা এই গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার সাথে বাংলাদেশের গুলামাইকেরা আমি সাধারণ মুসলমানের কথা বাদ দিলাম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 আপনার লক্ষ্য উদ্দেশ্য থাকবে আপনি আপনার জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করবেন আপনি যখন আপনার জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা না করে আপনার আপনার বিপরীত আপনি যেটা বিশ্বাস বিশ্বাস করেন না এমন একটি জীবন ব্যবস্থার পরিচালকদের আপনারা যেটা করতেছেন গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা এটার সাথে আমরা পুরোপুরি একমত এবং আপনারা আমাদের স্বীকৃতি দেন আমরা মিলেমিশে না এখন হ্যাঁ কথাটা সত্যি অবশ্যই আসলে চিন্তা করা উচিত সার প্রতিষ্ঠা দর্শনী আমি আর কমি মাদ্রাসা এটার একটু আলাদা ডিফারেন্স আছে দর্শনী দামি এক হাজার সত্তর সাল মা তার আগে থেকে শুরু হয়েছে সে বাগদাদ থেকে যখন বাগদাদে হালাকুখা যখন সেখানে ধ্বংসত পরিবৃতি চালিয়েছিল সেখানকার জীবন ব্যবস্থা শুরু হয় বা আপডেট কমি মাদ্রাসা শুরু হয় আহ আঠারোশো একষট্টি সালের মাধ্যমে দেহগন প্রতিষ্ঠার মাধ্যমে দেহগন মাদ্রাসা প্রতিষ্ঠার মাধ্যমে নতুন একটি যাত্রা শুরু হয় এবং এর একটি তাদের ঐতিহাসিক একটি দাবি আর ঐতিহাসিক শ্রেণী এবং এমন একটি জনশক্তি তৈরি হবে যে জনশক্তি প্রচলিত অবকাঠামো এবং খ্রিস্টানদের নিয়ে আসা বা বিদেশিদের আসা রাষ্ট্র ব্যবস্থার করে আমরা আমাদের আদর্শিক এবং আদর্শ ভিত্তিকে একটি রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করবো এইটাকে সামনে রেখেই মূলত শুরু হয় সেটা যখন এখন ওই যে আজকে তো আমাদের দেশ থেকে খ্রিস্টানরা চলে গেছে অর্থাৎ উপমহাদেশ যে ব্রিটিশ বেরিয়ারা যে শাসন ক্ষমতা ছিল তারা চলে গেছে ঠিকই কিন্তু তাদের রেখে যাওয়া সচিবালয় তাদের ফাইলপত্র এবং তাদের সিস্টেমটা পুরোপুরি দেখে গেছে আর বিপরীতে তাদের কোন অর্থাৎ ওই সিস্টেমের কোন পরিবর্তন ঘটেনি বিপরীতে এদের মোকাবেলা যাদের করার কথা ছিল তাদের কিন্তু আদর্শ ছুটি হয়েছে তারা যে জন্য তাদের অভ্যুদয় ঘটেছিল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 কিছু জিনিস আসলে না হলেই না যেমন সনদেরসিমটা সম্ভব না সেক্ষেত্রে সনদ বিষয়টাকে দেখেন যে না আসলে আদর্শিক দিক থেকে না আমাদের কোনো দরকারই নাই সনদটা সিস্টেমটা প্রবলেমেটিক সিস্টেমটা আমাদের রেকনাইজ করেন এবং আমরা সিস্টেমটাকে রেকগনাইজ করতে চাই না অথবা চিন্তা করা যেভাবে যে না এই জাস্ট আমরা একটা আমাদের আমরা যে जी এবং ভীষণ অমি মাদ্রাসার লক্ষ্য উদ্দেশ্য এবং মিশন ভীষণ যাচ্ছিল আপনি এখনকার তরুণদের সাথে কথা বলে দেখুন তারা তারা কিন্তু এত অ্যাবসেন্ট মাইন্ড বা বর্তমান সময়ে আমরা সবচেয়ে বেশি দুনিয়াবী সুবিধা বা আমার স্বীকৃতি আমার এনভায়রনমেন্টে আমার আমার স্বীকৃতি বা আমার প্রতি মাইন্ড এতে তো আমার ভুল লক্ষ্য আমাকে বের করে নিয়ে আসলো আমার যে লক্ষ্য লক্ষ্য উদ্দেশ্য ছিল যেটা আমার প্রতিষ্ঠা করার কথা ছিল সেখানে আসলাম এই জন্য স্বীকৃতি ছিল না দেখছি আমি আমি আমি কামেল বাস করেছি আমি কিন্তু সে সময় ওই মাইন্ড ছিল আর কেন আমাদের স্বীকৃতি নাই আমাদের ছাত্র বয়সে আমরা এরকম চিন্তা করতাম আমাদের ছাত্র বয়সে আমরা বন্ধুরা বসতাম যে আমাদের বড়রা কেন এটা করে না কিন্তু পরবর্তী আমি আমি নিজেই পরবর্তীতে চেঞ্জ হয়ে গেলাম কিন্তু এনিয় করে দিয়েছে যে সন্তানকে আমি ইসলামের জন্যই দিয়ে দিলাম যদি এখন দুনিয়া রুটি রোজগারের জন্য আমাদেরকে স্বীকৃতি নিতে হয় তাহলে এটা খুবই অবভিয়াসলি আমরা বলতে পারি পরীক্ষা টরীক্ষা দিয়ে আবার আমাদের কাজের মধ্যে সংলিপ্ত হয়ে যাবো আমাদের যে লক্ষ্য ছিল এই কবি মাদ্রাসা প্রতিষ্ঠা করা মরবীরা যে চিন্তা করছিলেন সেটা আমরা ভুলে যাবো এটা আপনি কেন মনে করেন যে আমরা স্বীকৃতি যদি নি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 আপনি কি মনে করেন যে আসলে যে আপনি যেটা ধারণা করতেছেন যেটা বাধ্য সিলেবাসে চেঞ্জ আসতে পারে বা মনে করেন যে আসলে যে মূল স্পিরিটটা সিলেবাস ভুলে গেলাম মনে করেন যে আমি যেহাদের ফিক্স শিখলাম কোন সমস্যা নেই কিন্তু স্পিরিট না থাকলে আসলে ফিক্স শিখে লাভ নেই তাই না আমি আমি সেটা আপনি কি মনে করেন যে আসলে স্পিরিটটা হারাই যাবে আর জালে বাংলা তর্জমা হইলো যে ফলাফল সবসময় নিম্নগামী হয়ে থাকে আপনি যখন আহ যে কোনো বিষয় আহ ভালো আর মন্দকে মিশাবেন ফলাফল সব সময় নিচের দিকে যাবে ভালো মন্দ এক জায়গায় হলে খারাপটাই অর্থাৎ ঘাস আর আবাদ এক জায়গায় হয়েছে আপনি ওখানে পরিচর্যা না করলে ঘাস আবাদ খেয়ে ফেলবেন এরকম আর এটা হলো এক নাম্বার উত্তর যে যখন দুনিয়ার সাথে দিন মিস্তৃত হয়ে যাচ্ছে তখন দুনিয়া গালেব হবে আর দিন মাগলুব হবে এটা ইতিহাস বলে কোরআন বলে বলে নাম্বার নাম্বার আপনার গলায় আমার লাগাম পড়াইতে হবে আপনাকে দিয়ে ধরো তাহলে কেউ খেতে আর কি আপনার গলায় আমার দড়ি পরাতে হবে তো দড়ি পরাটের পরে ওই দড়ির গোড়া যখন আমার হাতে থাকবে তখন আপনাকে ডানে সব থেকে আমি টেনে নিয়ে যেতে পারবো সুতরাং দড়ি পরানোর আগে আপনাকে যত কথা বলা দরকার যত কিছু বলা দরকার আপনাকে সবগুলো আমি ম্যানেজ করে দিলাম একবার গলায় দড়ি পরানোর পরে এরপরে আপনার করার কিছু থাকবে না এটাকে আমি অন্যভাবে সমুদ্রে জার্নি করা হবে একটা এখানে ইয়ে আছে জাহাজ আছে আপনাকে কোন রকমের কথা বলে আপনি যা চান সব কিছু গিয়ে সব আপনার সাথে এগ্রিমেন্ট করে আপনাকে জাহাজে ওঠানো হলো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 আপনি ভালো মনে রাখবেন যে আপনি আহ জিনজিন পরতে যাচ্ছেন আপনার সাথে এত হ্যাগেলের কোন প্রয়োজন নেই আপনি পড়েন এরপরে আজকে না হোক আজকে যে আজকে যে আমাদের গরু রয়েছে আগামী বিশ বছরের মধ্যে ইনশাল্লাহ দেশ ফ্রম দিস এবং তারা মোটামুটি বলা যায় আর কি আল্লাহ করেন পঞ্চাশ বছর পরে আগে আমরা পাচ্ছি না সুতরাং এই মুরুবীরা চলে গেলে আমাদের মতো তরুণ যারা আছে আমাদের কি আমাদের মুরুবীদেরই যে অবস্থা গুলো আমাদের কি সেই মানে শক্তি আছে যে আমরা সরকারের সাথে এরকম চ্যালেঞ্জ করব। সমঝোতার সূচনা যে আসলে হয়তো এখন খুব ক্লিয়ারলি আহ হয়ে যাবে বিষয়টা এমন না বাট রাস্তাটা একমুখী এই রাস্তায় হাঁটলে হাঁটলে নিজেদের আদর্শ থেকে অতিথি ইতিহাস দেখছিলাম আমাদের জন্য সামনে আজকে আপনি আলিয়া মাদ্রাসা থেকে ভালো ভালো প্রোডাক্ট আপনি পেয়েছিলেন এই উপমহাদেশে আপনার আমি সান বাংলাদেশের প্রখ্যাত একজন তাফির কারক এবং বাংলাদেশের যে ইসলামের আমরা ওগুলাই কিনা যারা ফায়দা আলাই তারপরে কিন্তু ওনারা এত শ্রদ্ধাশীল ছিলেন এত সম্মানী ছিলেন যে বাংলাদেশে তাদেরকে আলিয়া কৌমি বলে কোনো ডিফারেন্স করা হয়নি এখন কমি আলিয়া কমিকে মানুষ ডিফারেন্স করে ওনাদেরকে কেউ কোনোদিন বলেনি যে আপনি আলিয়া থেকে পড়াশোনা করেছেন তারা সর্বজন ছিলেন এবং সেভাবেই তারা সেখান থেকে এসছেন তো তারা হবে এবং এইগুলো স্বীকৃতি নিয়ে যাবে আমার সন্তান আহ টিকে থাকবে এই পরিবেশের যে এবং এসব দাবির নিকটে আজকে মাদ্রাসায় নিয়োগ চাপায় দেওয়া হইলে আজকে জাতীয় সংকটের ব্যাপারে তাকে কিভাবে মস্তিষ্ক তৈরি করা হচ্ছে আমি আমার কাজের মোটিভ টা কি রাইট আপনি যেটা বলেন ছিল না। তো ছিল না কেন কমিও চায়নি বলেই ছিল না এটা প্রয়োজন মনে করেনি বলে ছিল না কিন্তু সরকার প্রয়োজন মনে করছে সরকার যখন প্রয়োজন মনে করছে তখন কিন্তু আমাদের মস্তিষ্ক তৈরি করা হচ্ছে এবং সরকার সরকার দলীয় লোকজন বিভিন্ন মাদ্রাসায় যে অলরেডি মোটিভেট করছে যে আমার বাংলাদেশের নাগরিক এখানে আপনারা পতাকা উড়ান এবং আপনারা ই করেন আপনারা জাতীয় সঙ্গীত গান এখন আমাদের মধ্যে কিন্তু দুইটি ভাগ হয়ে গেছে ওলামাইকিরামের মধ্যে বলতেছেন আচ্ছা জাতীয় সঙ্গীত পড়লে সমস্যা কি অর্থাৎ পক্ষ কিছু বিপক্ষে আগামী এনাররা যদি বছর লাগবে না এবং এটা খুবই সিম্পল হয়ে যাবে তখন এটা কোনো বিষয় মাথায় আসবে না কেন একটা আপনি অলরেডি মনে হয় দেখেছেন কিছুদিন আগে যে একটা মাদ্রাসায় প্রতিষ্ঠা একটি মাদ্রাসায় নাম আমি বলতে চাচ্ছি না প্রতিষ্ঠিত মাদ্রাসায় যারা মিলাতকে হারাম করেছেন তারা জাতীয় সঙ্গীত কি সুন্দর করে দাঁড়িয়ে দাঁড়িয়ে শ্রদ্ধার সাথে আমরা বলি অবশ্যই মিলাত পেদান কিন্তু তারাই যখন আবার জাতীয় সঙ্গীত গায় জাতীয় সংগীত বিষয়টা আছে যে মিলাদ থেকে কি তাহলে জাতীয় সঙ্গীত হয়ে গেল প্রশ্নটুকু আসতেই পারে তো এখানে দেখেন দ্বিতীয় আরেকটা পয়েন্ট আজকে একটা ঢোকালো ঢোকালকে তারা ব্যাক ফুটে রাখে তারাই বলবে যে আপনারাই কমি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন কমি বেফাক হায়াতুল উলিয়াতে মেয়েরা রয়েছে এবং অনেক মেয়ে রেজাল্ট করেছে কত কত পরীক্ষায় বাংলাদেশ মতো ফার্স্ট হয়েছে সেকেন্ড হয়েছে সুতরাং তারা গভর্নমেন্ট থেকে ফর্ম্যান দিয়ে দিল যে আপনাদের প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে এইভাবে মেয়েরা ভালো যাদের করেছে তাদেরকে নিয়োগ দিতে হবে এটা সরকারি ফর্ম্যান কি করবেন আপনি হ্যাঁ এখন আহ তার মানে আপনি আসলে যারা এই কথাগুলো বলতেছেন আপনি তাদের উপরে আস্থা রাখতেছেন না যে আসলে আপনি মনে করতেছেন হিস্ট্রি থেকে ইতিহাস ইতিহাসের যেটা প্যাটার্ন আছে যে আসলে একটুখানি আমি কথা খুব একটা সুন্দর একটা বই কথা বলছিলাম সেটা হচ্ছে যে পথের শুরুতে যে বিচ্যুতি সামান্য দেখা যায় পথের শেষে সেটাই অনেক বড় হয়ে যায় আপনি কি আমি খারাপ কোনো জায়গায় যাচ্ছি আর কিন্তু সুন্দর করে গাড়ি চালিয়ে সাইকেল নিয়ে চলে যাচ্ছেন রাস্তা শেষে যা ও আল্লাহ আমি এখানে কোথায় আসলাম রাস্তার শেষে যায় কিন্তু বুঝতে পেরেছেন শুরুতে না তখন অনেক দেরি হয়ে গেছে না সনদ নিশে আমার হয়তো কোন প্রবলেম না হয়তো ওনারা নিছেন এটা নিয়ে আশা করা যায় যে ওনারা ওনারা আশ্বাস দিচ্ছেন যে এটা এটাতে দেবন্ধ বা কর্ম উচুল বা অবজেক্টিভ সেখান থেকে কোনো ধরনের হবে না কিন্তু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 আপনার কাছে কি হয় শুকনো মাহফিলটা আসলে করার দরকার ছিল কিনা বা এই যেটা হয়ে গেল এটা দিয়ে আমরা আসলে কি মেসেজটা পাচ্ছি এখানে আসলে কারা গেছেন তাদের এজেন্ডাটা কি বা তারা আসলে আমাদের কি কোথায় নিয়ে যেতে চান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 ইতিহাস একদিন বলবে যে এই সিদ্ধান্ত এবং কেই সেদিন রাস্তা বের সম্মান রক্ষার কথা বলে রাস্তা করা হয়েছিল আবার তাদেরকে এই কথা বুঝিয়েই যে ইয়া দরকার স্বীকৃতি দরকার এবং স্বীকৃতি আমাদের মরবীড়াই কিন্তু আমি আবার একই কথা আমার আসে যে আমরা কালিমাপুরের মুসলমান রয়েছি লাহ মুহাম্মদ রসুল প্রথমত আমাদের বিষয়টা ছিল তাকলিয়া অর্থাৎ তাগুৎ বর্জন করা কথা হলো যে কাজ লেগে আমরা নিজেরা আমরা তাদের সাথে সহযোগিতা করে চলেছি অথচ আল্লাহ নিষেধ করেছেন যে তাদের সাথে তো আমাদের কোনো মিচুয়ালি হতে পারে না যারা যারা এই পদ্ধতির বাইরে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 আওয়ামী লীগের বন্দনা এবং দলীয় কন্ঠে যে তারা ভাষণ দিলেন লজ্জাপদ বলতে কিছু আছে বলে এই সকল এই সকল আলেমদেরকে দেখে এই জিনিসটা চলে আসে প্রশ্ন হচ্ছে এই স্বীকৃতি শোকরণ পক্ষে যেসব আলিমগন কথা বলছেন এরা তো সাপলা তো নিশ্চয়ই ওনারাও ভুলে যান এবং দুই হাজার থেকে আঠারো এই মাত্র পাঁচ বছরে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 আমি আমি এই কথাগুলো বলতে আসলে আমার বাঁচবো বাজা উচিত করে বলা উচিত করা শিক্ষকদেরকে আমাদের ছাত্ররা জান দিয়ে ভালোবাসে পক্ষান শিক্ষকরা ছাত্রদেরকে জান চোখ হাত বা ভালোবাসার প্রকাশ কোন করতে দেখিনি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 মৌলানা সাহেবদের হুজুর সামনে ভাষণ দিল যে কোন হত্যাকাণ্ড দিল কোনো ঘটেছিল আসলে ভালোবাসা নেই ভালোবাসা এখানে ভালোবাসার বিষয় এবং আদর্শ বাস্তবায়নের ক্ষেত্রে আদর্শ বাস্তবায়নের ক্ষেত্রে যদি আমরা শীর্ষালা প্রাচীন হতাম কানিয়ান এটি এটি যদি আমরা হতাম তাহলে আমরা পাঁচ বছর পঞ্চাশ বছরে এটা ঢুকতে পারতাম না আপনারা দেখেন এই এই ঘটনার পরে আমাদের সাহিত্য রচনা নেই আমাদের এটার জন্য সেমিনার নেই আমাদের ভাবে তাদের জন্য কোনো শোক প্রকাশ করা নেই এই ইতিহাস বাঁচিয়ে রেখে বাংলাদেশ স্বাধীন হয়েছে পঁয়তাল্লিশ বছর এখন পর্যন্ত পঁচিশে মার্চের কালো রাত আমরা জীবনের দেহিও নাই কিছুই না জন্ম হয়েছে অনেক পরে কিন্তু পঁচিশে মার্চের কালো রাত মনে হয় আমরা নিজে চোখে দেখেছি এত আলোচনা হয়েছে মিডিয়া পাখানাদ আমরা কর্মকান্ড আমরা নিজের চোখে দেখেছি আলোচনা এটা আলোচনার মধ্যে এসে কিন্তু আমরা এত আত্মগুলা জাতি কেউ লন্ডন কেউ এখানে কেউ ওখানে এই আত্মবোলা জাতির জন্য আপনি কি বলবেন এই আত্মবোলা জাতি এই আত্মবোলা জাতিকে নিয়ে আপনি সকলের দেন অর্গানাইজিং নেই তো দরদ থাকলে থাকলে না তাহলে আপনার মোটামুটি আমরা করছি আপনি বলবেন যে খুব খুব স্তৃত আলোচনা না না আমি রিয়েলিটি বলতেছি আমরা খুবই রিয়েলিটি থেকে বলতেছি আমাদের আমাদের এগুলো হয়তো বিভিন্ন আমাদের জেনারেল দর্শকরাও শুনবেন কিন্তু এগুলো আপনি নিজেদের মধ্যে রাখবেন নিজেদের মধ্যে রাখতে রাখতে তো এখন তো ওই কর্তলের মতো বাস্প ভ্রাস হয়ে যাওয়ার মতো পরিস্থিতি আলোচনা করে আমাদের আলোতে আসতে হবে এই আলোচনার সমালোচনা নয় এই আলোচনা আমাদের পরিশুদ্ধ করার। এই জন্য আমি প্রিয় দর্শকদেরকে বলে দেবো যে হয়তো পরে আমার এক আলোচনা যারা শুনবে তারা হয়তো বলবে যে দুজন জেনারেল মানুষ হিসাবে বা আলম বা তলিব যারা আছেন ফেসবুকে ঝগড়া লেগে যায় বা এই ধরনের একটা বিষয় তো হয় এটা তো জানেনি আপনি তো দেখা যায় যখনই একটা সমালোচনার কথা আসে যে সমালোচনাটা করতেছে সে কিন্তু ধরনের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 পক্ষে বা পক্ষে যাওয়ার মানে যাওয়ার যাওয়াতে কোনো সমস্যা নাই এই অবস্থানে আরেকটা হলো যে এটা একজাক্টলি যে এরকম করা দরকার ছিল না এটা আমাদের সানের মানে বিরুদ্ধে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 আমি এখানে বলি সেটি হলো যে আসলে আহ বাড়ির গার্জিয়ান যারা থাকে তারা সংসার চালানোর জন্য যে সকল প্রতিকূল পরিবেশের মধ্যে মুখোমুখি হয় এটা বাড়ির গার্জিয়ানই জানে সব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 এইখানে যে বিষয়টা কাজ করে সেটা হল মুরুবিনাই জানে সরকারের সঙ্গে তাদের ইনজা নাল আসলে তো জাতীয় পর্যায়ের যে বিষয়গুলো হয় সেটা হলো মিডিয়ার সামনে একরকম অন্তরালে আর আমাদের বড়দের সাথে আলমদের সাথে সরকারের কোন বক্তব্য এবং কি কিগোসিয়েশন হয়েছে সেখানে চাপ প্রলোভন আহ তারপরে অন্যান্য সুবিধাজনক অসুবিধাজনক আলোচনা কি সব কিছু আমরা তরুণরা জানি না এই জন্য আমরা বড়দেরকে আমরা দোষ দিতে পারি না হলো তরুণ প্রজন্ম আমরা মুরব্বীদেরকে বাদ দিয়ে তরুণ প্রজন্মের ব্যাপারে আমি অত্যন্ত আশাবাদী তরুণদের ভিতরে এই পাঁচই মেয়ের যে আমরা গণবিপ্লব এই গণবিপ্লবের চেতনা আমাদের পরিপূর্ণরূপে আমাদের তরুণদের প্রতিষ্ঠা করা তাদের কথা বলা তাদের কবিতা লেখা তাদের ছবি অঙ্কন করা সবকিছুর ভিতরেই পাঁচই মেয়ের পরে তাদের মধ্যে আমূল একটি পরিবর্তন ঘটেছে যেটি আহ কিভাবে ফেস করেছেন সাথে এটা বড়দের ব্যাপার আপনারা আশাবাদী হতে পারেন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 সেই সকল তরুণদের ভেতরে আপনি অবশ্যই অবশ্যই এর বিপরীত একটি শুরুতে দিয়েছি আমি কৌশলেই দিলাম আর কারণ কি যে ওই কৌশলে এর জন্য দিলাম যে আপনি সরাসরি একজনকে নেগেটিভ বলে তাকে বিপদগামী বলে আপনি এখানে বললেও তার ভেতর তার অন্তরের ভিতরে কি অবস্থা আছে কোন উদাহরণ দিলাম যে পুরো সংসার করতে হয়েছে এটা আমরা সংসারের সদস্য হিসাবে সবটুকু আমাদের জানা সম্ভব না এবং সম্ভব নয় এই আমাদের বড়দের প্রতি আমাদের আস্থা আছে হয়তো পরিস্থিতির কারণে আপনি জানেন বাংলাদেশের শাসন প্রক্রিয়াটা সম্পূর্ণ জানেন এখানে এটা জরুরি ছিল ভোটের রাজনীতি যারা স্বীকৃতি দেয় যারা কিছু দেয় তারা কিছু চায়। এটা এখানে দেনা পাওনার বিষয় বিষয়টা হলো যে আওয়ামী সরকার এটা ভালো করেই চলে যে কৌমী মাদ্রাসার সমর্থন আলেম অবস্থান সমাজের ভিতরে অত্যন্ত টিপ সুতরাং তাদেরকে আমরা ব্যাজার করেছি তাদেরকে আমরা কষ্ট দিয়েছি এই কষ্ট থেকে আমরা যে একটু শুল্ক দিলাম আমরা যে তাদেরকে একটু খুশি করলাম এই খুশিটা একটু জানায় জনমান থেকে সেখানে যাওয়া কিন্তু আমাদের দর্শক এবং আমাদের শ্রোতা এবং বাংলাদেশের এটা একটা স্বাভাবিক দিক চলমান সরকারের বিপরীত মতামত থাকে ম্যাক্সিমাম নাগরিকের তো সেদিক থেকে কমই মাদ্রাসা কমি মাদ্রাসার মাখামাখি গভর্নমেন্টের সাথে এটি স্বাভাবিক ম্যাক্সিমাম নাগরিক আহ সংখ্যা নেয়নি এটা চিন্তা করে তাহলে বুঝতে পারবে যে আসলে আমাদের আমাদের আমি যদি ওখানে হতাম আমি যদি আমার নিজেকে ওখানে অবস্থান করাতাম আমার ভূমিকাটা কি কত আহ প্রতি আমি আস্থা রেখে আবারও আমি আপনাদেরকে বলি কালকে জামিয়া আহ তেত্রিশ বছরের গ্রাজুয়েট সম্মেলন ছিল সেখানে আশরাফল যিনি বিভাগ বোর্ডের পরেই পয়েন্টের ওখানে কথা বলেছেন এক নম্বর বলেছেন যে এখানে সবাই আলেমিত ছিল ৩৩ বছরের জামিয়া রহমানের ছিল তো ওখানে বলেছেন যে হক পথে থাকার জন্য চারটা কাজ করতে হবে এক নম্বর হলো তাও দুই নাম্বার ইত্তবায় সুন্ন তিন নাম্বার যে কোনো ধরনের আহ প্রতিকূল পরিবেশেও খারাপ কে খারাপ বলা এবং চার নাম্বার উনি বলেছেন হকের পথে থাকার জন্য জীবন দেওয়ার জন্য প্রয়োজনে জীবন দেওয়ার জন্য হ্যাঁ এই যে উনি যখন এই কথাগুলো বলতেছিলেন তখন মনে চেহারা দিকে তাকায় আসে চিন্তা করলাম যে উনি কিন্তু ফ্রন্ট লাইনে ছিলেন এই মাহফিল শুক্রানা করার ক্ষেত্রে সুযোগ মুখ দিয়ে এই কথাগুলো বললেন এটা কিন্তু ওনার অন্তরের কথা না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 বুঝতে পারেন আমিও বলতেছি যেরকম কিন্তু আসলে আহ আপনি বুঝবেন যে আপনারাও বোঝা উচিত যে আসলে কেন এরকম হলো কেন এরকম আহ এইরকম সিচুয়েশন কেন তৈরি আমি এটা নিয়ে খুব দেখতেছি বিরোধিতা করছেন যেমন বাবু নগরী উনি ছেড়ে দিয়েছেন করছেন জুন বাবু নগরী ক্লিয়ার কাট মালানিজারবা ওনাদের মতো অনেক দেখলাম যে তারপরে মিসবা হাফিজাবল্লাহ তো ওনারা সবাই কিন্তু অনেকেই আগে থেকে তারা কি খুব এতটাই স্ট্রং হয়ে গেছে যে আসলে বাকিদেরকে তারা কাইন্ড অফ কি বলবো বাকিদের কথা মানে যারা হক পন্থী বা আমাদের পক্ষে ছিলেন না তাদেরকে কেমনি ওনারা আসলে বিষয়টা হলো যে ওখানে যারা উপস্থিত হয়েছিল তারা পূর্বে যত মিটিংগুলো করেছেন কেউই একমত হতে পারেনি যে এত বড় একটা কাজ ওনারা সবাই শুরু সচ্ছাসে খুশির সাথে এটা করবেন আসলে কেউ এবং আপনি যদি আমরা মনের থেকে ওখানে যাইনি বা আমরা এটা সমর্থন করি না তাহলে কেন করলেন ঘুরিয়ে ফিরিয়ে আপনাকে একটা হয়তো উত্তর দিবেন যে আসলে এই হয়েছে সেই হয়েছে বিষয়টা হলো যে আপনি বলেছেন সরকার পন্থী গান গাওয়া কিছু সুবিধা বা দিনের নেওয়ার জন্য এখানে যখন এখানে হচ্ছে আপনি কিন্তু থাকবেন এখন আপনার বাড়িতে আপনার বাড়িতে আমার অনুষ্ঠান আপনি যেন হা করে তাকায় আসেন আরে আমার বাড়িতে উনি আসে অনুষ্ঠান করতেছেন আমি কি হা করবো না করবো কিছুটা বুঝতে এখন পড়া শেষে আপনার প্রবাহ থেকে বা আমার প্রবাহ দিকে আপনি শুধু মার করে গেলেন যে আচ্ছা ঠিক হচ্ছে মূলত প্রভাবটা এরকম আপনি জানেন সরকার এবং বুঝুদ্ধের মাদ্রাসা পরিচালনা করা তারপরে তাদের ব্যক্তিগত জীবন পরিচালনা কেউ এখন চিন্তা করতেছে যে হচ্ছে হোক জ্ঞান আমি যদি একা একা এভাবে চুরনুকণ্ঠে বাধা না জানি কোন বিপদ এসে আমার পরে কারণ আমাদের চোখে মুখে মৌনতা এবং সম্মতি ধরে নেওয়া হয়েছে এখানে কঠোর ভাষায় প্রতিরোধ করার মতো আল্লাহর বান্দা হয়তো তৈরি হয়নি আচ্ছা তো এখন এই ব্যাপারের লাস্টপিকে যারা ছোট একটা কোশ্চেন করি সেটা হচ্ছে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 দিকে যেতে পারে নাকি কম্রাসার ক্ষেত্রে আমরা দেখি যেমন আজকে থেকে আগে যখন আল্লাহ ডাক দিয়েছিলেন তখন বাংলাদেশের তিন চার লাখ মসজিদ আছে আমরা একজনের ডাকে বাট এখন আসলে দেখি একটা দুইটা ধারা এই দুই ধারার মধ্যে তার ধারা থাকতে পারে কিন্তু খুব বড় দুইটা একটা বিভাজন দেখতেছি আপনি কি মনে করেন এই বিভাজনটা আসলে ভবিষ্যৎ আর প্রকট হবে নাকি এই কোন একটা পক্ষ আরেকটা পক্ষ কে ডমিনেট করে ফেলবে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 আসলে কি আমাদের আদর্শ কি বিএনপির সাথে যায় বিএনপি কে প্রতিষ্ঠা করার জন্য কি আমাদের হয়েছিল কিনা কিন্তু কেন আমাদের মূল লক্ষ্য হতে সেই আমরা কখনো বিএনপি আবার কখনো আওয়ামী লীগ বিএনপি কে ক্ষমতায় নিয়ে এসে কমিউরার কি লাভ হয়েছে আবার আওয়ামী সমর্থন দিয়ে কহিলা কি হারিয়েছে কিছুই না সুতরাং এখানে আপনি যেটা বলছেন দুইটা দল হয়েছে এবং একটা আরেকটা ডোমিনেট করে এই দুই দলই তো বিভ্রান্ত এবং এই দুই তো ভুল পথে রয়েছে কমি মাদ্রাসার মূল লক্ষ্য দেশে প্রতিষ্ঠিত হয়েছিল যারা গণতান্ত্রিক অংশগ্রহণ করেছে এবং যারা এই দল ওই দল এই দল ওই দল বিভিন্ন তারা সাময়িক নিজেরা সুবিধা নিয়েছে দল গঠন করেছে এই করেছে সেই করেছে সাময়িক ফলাফল চেয়েছে আরে আপনার সাময়িক ফলাফল আনতে হবে কে বলছে আঠারোশো সালে যখন মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল ওই দিন ওই দিনে কি ওনারা ফলাফল চেয়েছিলেন ওনারা চেয়েছিলেন কমই মাত্রাতে এমন একটি জনসংখ্যা তৈরি করবে যেটা একদিন সম্মিলিত শক্তিতে নিজে ফলাফল নিয়ে আসবে আজকে আপনারা চার দলের ঐক্য যান আপনারা রাজনীতি দিয়ে ফাইদা নিতে চান বিএনপির কাছ থেকে ফায়দা নিতে চায় আবার কখনো আওয়ামী লীগ থেকে ফায়দা নিতে চায় এজন্য জন্য দুই জোটের মানে দুই যে দুইটা দলকে আপনি বললেন একটা দল আর একটা দল এই দুইটা দলকে আমি একই নজরে দেখি এই দুই দলকে আমি এক নজরে দেখি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 স্ট্র্যাটেজির উপরে যে আমরা এটা আসলে এখন কার্যকরী আসে কারণ এখন এখনকার সময়টা কিন্তু সেই দেড়শো বছর আগে গভর্নমেন্ট কিন্তু এখন আপনার প্রত্যেকটা সেক্টরে গভর্নমেন্টের একটা রুলস আছে কোথাও কোথায় বেশি বা কম এখন মিডিয়ার মিডিয়ার এটা অনেক বেশি আজকে দেড়শো বছর আগে ব্রিটিশ মিডিয়ার এমন কোন ইয়ে ছিল না তখন কিন্তু মানুষ কিন্তু ব্রিটিশদের ব্রিটিশ ধরতো এখন এটাকে কি আসলে এই যে একটা বন্যার মতো একটা স্রোত এই জাহেরিয়াতে যে স্রোত এটাকে আমরা আটকাইতে পারবো নাকি আমাদেরকে আর ডাইনামিক হইতে হবে এখনকার সময়ের সাথে মনে করেন যে অনলাইন তাই না এখন আপনি কি মনে করেন দেড়শো বছরের যে স্ট্র্যাটেজি আমাদের আলমরা নিচ্ছেন সম্মানিত আলম ডেফিনেটলি ওনাদেরকে সমালোচনা করার জন্য না বাট ওনাদের সময় ওনারা ঠিক ডিসিশনটা নিয়েছিলেন তাই না আমাদের সময় এই স্ট্র্যাটেজিটা কোন পরিবর্তন পরিবর্তন সংস্করণ অনেকগুলো কথা আপনি অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে আমি শুধু এতটুকু বলে যাই যে আহ সালের দিকে ইয়াতে লন্ডনে বাস আবিষ্কার হয়েছিল সে বাসের প্রথম বাসটার নাম ছিল হয়তো। এই যাত্রা বা আবিষ্কার হয়েছিল এর ইয়ার মাধ্যমে বাস্প কয়লা দিয়ে বাষ্প ইঞ্জিনের মাধ্যমে এক ঘন্টায় এক ঘন্টায় মোটামুটি নয় কিলোমিটার থেকে কিলোমিটার যেতে পারতো তো ওইটা দেখার জন্য মানুষ সারিভক্ত হয়ে রাস্তার পাশে পাশে দাঁড়িয়ে এখন সেই সুশালের হ্যান্ডক বাস যদি আপনি ঢাকা শহরে নিয়ে আসেন আর আপনি যদি বলেন যে এটা আমাদের মরবীরা করে গেছে এই বাসে আমাদের চড়তে হবে এর বাইরে বের আপনার মরফ বরকত নষ্ট হয়ে যাবে তাহলে আপনাকে আমি ইতিহাসের কোন জায়গায় কোন জায়গায় রাখবো রাখবো আর আপনাকে আমি সেই উত্তরশ্রী হিসেবে আপনাকে কোন কি হিসাবে আমি আপনাকে আপনি এরপরে এখন সুপারস্টনিক বাস চলতেছে যেখানে বিমান আবিষ্কার হয়েছিল সেই আপনি হ্যাংককে চলে যাওয়ার বিশ্ব করার চিন্তা স্বপ্ন আপনার মুরব্বীরা আমাদের মুরব্বীরা বাস করেছে হ্যানকক আমাদের উচিত এটা ডেভেলপ করে সামনে এখন কথা হলো ওই সালে আমাদের বড়রা যেই জিক সিলেবাস এবং আমাদের ফর্মুলা যেটা তৈরি করে দিলেন আপনি ওই ফর্মুলা পরিচালনা করবেন এবং হাউ ক্যান উই হাউ ক্যান উই ইমেজিন্যাটার আমরা কিভাবে চিন্তা করতে পারি আমরা তো ওই আলোকে একটা মানে সবচেয়ে উত্তম ফলোয়ার কারা যারা হলো। আপনার প্রয়োগিক যে বিষয় আছে আপনি ইমপ্লিমেন্টারি যে বিষয়গুলো আছে এইখানে আপনাকে অবশ্যই চেঞ্জ করতে হবে যদি আপনি চেঞ্জ করতে না পারেন তাহলে সময় আপনাকে অচল করে দিবে এবং সময়ের সাথে সময় আপনাকে অচল করে দিবে যার যার ফল ফলাফল আপনি নিজের সঙ্গে দেখতে পারবেন এবং আমরা দেখতে পাচ্ছি আল্লাহ আপনাকে এটা দুনিয়া দুনিয়ার নিয়ম আছে দুনিয়ার নিয়ম অনুযায়ী আপনি যা করবেন আল্লাহ তাল্লাহ তার ফল দেবে আপনি দুনিয়ার নিয়ম মানবেন না এটা আল্লাহ তাল্লাহার সুন্নাতের খেলাফ আল্লাহ তাল নিয়মের খেলাফ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 আপনি বা আপনি যাদেরকে মনে করতেছেন যে যারা রাইট যারা সঠিক পথে আসেন বা সঠিক হয়তো একটা ২০ বছর পারে পঞ্চাশ বছর লাগতে পারে আপনি এই জন্য ফিউচার আমাদের ভবিষ্যৎ কর্মপন্থে কি হতে পারে আলেমদের এবং দেশের সংশ্লিষ্ট আহ যা আওয়ামদের কি আসলে করণীয় থাকতে পারে এই একটা ক্রিটিক্যাল অবস্থায় আপনার নিজস্ব কোন পরিকল্পনা আছে কিনা আপনি মনে করতেছেন আসলে আমি আশাবাদী মানুষ কথা বলি বলতে পছন্দ করি যদি অনেক বেশি বলেছি আমি সবসময় আসা সামনে রেখে চলে আমি সব আমি অত্যন্ত আশাবাদী কারণ হল যে ভুলকে যখন কোনো মানুষ শুদ্ধ মনে করে শুরু তার থেকে আশা করা যায় না আমরা যে ভুলে আছি পর্যন্ত আমাদের একটি জনতা স্থবির যে রয়েছে এটি বিগত পাঁচ বা দশ বছরের আমাদের বিভিন্ন কর্মকান্ডে জনগণের সামনে এসছে পরিষ্কৃত হয়েছে যার কারণে আপনাদের মতো তরুণদেরকে এবং আপনাদের মতো চিন্তাশীল লোকদেরকেও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 যে বিষয়গুলো আস্তে সংকটের কথা সংকটের কথা বলবেন অথবা বিভিন্ন কমিউনিকেশন গ্যাপ এবং আমাদের সম্পর্কে নেগেটিভ মোর একটা ইনফরমেশন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেভাবে বিভিন্ন মানুষের কাছে পৌঁছে যাচ্ছে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 এবং আমার খুবই ইচ্ছা আছে আমি আমার অস্থান থেকে কিন্তু আল্লাহ মহম্মাল যদি আমাকে ধর করেন আহ ইনশাল্লাহ এই কমে মন্দির শিক্ষা এবং শিক্ষার যে পরিস্থিতি এবং বিশেষ করে সিলেবাস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 আমাদের প্রেজেন্ট বড় যারা আছে আমরা তাদের সামনে দলিল যে দেখেন আমাদের একটা গ্রুপ আমি ক্রিয়েট করেছি অর্থাৎ অনলাইনে না অফলাইনে খুব মেধাবী বোদ্ধা দুই চারজনকে আমি সাথে নিয়েছি যেটি আমার অফিসে বসে আমি প্রতিদিন কাজ করছি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 এই বইটির মধ্যে ছত্রিশ পৃষ্ঠার মধ্যে করা এই বইটিতে আমরা অবাক করতে আমরা শব্দগুলো হিসাব করে নি শব্দ হিসাব করলে আমরা ছত্রিশ পৃষ্ঠায় হয়তো আমরা এক শব্দ পাবো তার মধ্যে বানান উপস্থাপনা সহ মৌলিক ভুল পেয়েছি আমরা একশো অষ্টআশিটি এই এইটি আমরা তৈরি করেছে এইভাবে প্রত্যেকটি সাবজেক্ট আমরা হাত দিচ্ছি এবং হাত দিয়ে আমরা সুপারিশ মালা তৈরি করার পাশাপাশি আমাদের কর্তৃপক্ষ যারা আছে তাদের কাছে আমরা উপস্থাপন করবো আমরা আরবি তো প্রথমে হাত দিব না আমরা এই বাংলা গুলো দিয়ে আমরা বাংলা অংক ইংরেজি এগুলো আমরা হাত দিব দিয়ে আমরা আমরা বাবাদের কাছে উপস্থাপন করবো তারা যদি খুব সহজ ভাবে এটি নেয় পজিটিভলি নেয় নিল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 আপনাদেরকে আল্লাহ কবুল করে নিন আর যে যেকোনো মনে হয় একটা সময় আসছে এখন সেটা হচ্ছে কমি আলমদের সাথে জেনারেল লাইনের মানুষের সম্পৃক্ততা বাড়ানোর আপনি আজকে বলেন বাবু ভাইকে বলে রাখেন তৈরি করে রাখুক সাথে আমাদের সাধারণ মানুষের আমাদের সায়ক মুফতি মনোহর হোসেন কে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য উনি অনেক কষ্ট করে বসে আছেন রাত পর্যন্ত যারা লিসানার ভাই এবং আমাদের ওয়েবসাইট ডাব্লু ডবলিম ক্লাস ডট কম সবাইকে অসংখ্য ধন্যবাদ সালাম